ইবনু আব্বাস হতে বণিত যে সাবিত ইবনু কায়স রজুল্লাহতালাহ এর স্ত্রী নবী সাল্লামের কাছে এসে বলল হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম চরিত্রগত বা দিনই বিষয়ে সাবিত ইবনু কায়েসের উপর আমি দোষারোপ করছি না তবে আমি ইসলামের ভিতর থেকে কুফরি করা অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল পছন্দ করছি না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তুমি কি তার বাগানটি ফিরিয়ে দেবে সে বলল হ্যাঁ রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন তুমি বাগানটি গ্রহণ করো এবং মহিলাকে এক তালাক দিয়ে দাও